বাংলা মানবতা সমাধান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 পিস টিভি বাংলার সকল সুদী ও দর্শকবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সম্মিলিত পর্যালোচনামূলক অনুষ্ঠান আমরা যথারী নির্ধারিত বিষয়ের ওপরে পর্যালোচনামূলক ও তাত্ত্বিক বিশ্লেষণমূলক আলোচনার জন্য এ পর্বে আমরা বিষয় নির্বাচন করেছি দাওয়াহ এই দাওয়াত প্রচার ও তাবলিগ প্রসঙ্গে আলোচনায় আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যারীথি বিশিষ্ট আলমেদিন জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ আসসালাম আমার বামে উপভিষ্ট আছেন জানাব শেখ আমানি এবং সর্বমামে দর্শক বিন্দু আপনাদের এই প্রিয় এবং প্রাণবন্ত অনুষ্ঠানে আপনাদের সাথে যথারীতি রয়েছি আপনাদের সাথী ভাই মোহাম্মদ হারুন আমরা আগেই বলেছি যে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় যা এই উপস্থিত আমন্ত্রিত ওর সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে বিষয়টাকে সকলের জন্য পরিস্ফুট করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আয়না শুধুও দর্শক বৃন্দ দা আওয়াহ এটি আরবী শব্দ এর অর্থ ও তাৎপর্য নি আলোচনার পর স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রথমেই আমি অর্থ হল আহ্বান করা কল্যাণ কাজে দিনের পথে বিশেষ জ্ঞান সহকারে এবং বিশেষ শর্তের ভিত্তিতে মানুষকে দিনের দিকে আহ্বান করার নাম হলো আল্লাহ বলেন কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং সে বলে ইানি মিনাল মুসলিমিন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ধন্যবাদ জনাবাহানীকে তিনি চমৎকার বলছিলেন হলো আহ্বান করা ইলাল্লাহ আল্লাহ দিলে আমাদের দর্শকরা উপকৃত আহবান করা এই আহ্বান যার নাতের দিকে হতে পারে আবার জাহান্নামের দিকে হতে পারে এরকম যারা মুশেক তারা মানুষদেরকে দুভাবেই হয় ভালোর দিকেও হয় মন্দর দিকেও হয় একদল লুক আল্লাহর পথে ডাক দেন আবার আর জাহান নামের দরজায় থেকে সেখানে মানুষ ওই নামের দিকে আহ্বান করতে থাকেন আমরা যারা এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদেরকে চিনে নিতে হবে কল্যাণের দিকে জাহান সাথে সারা দিয়ে গেলাম যেটা শেখামানুরা সাহেব বলেছেন যে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে কে সত্য পথে দাওয়তি এবং কে ভ্রান্ত পথে মানুষকে বিভ্রান্ত করছে সেটা আমাদেরকে জানতে হবে আচ্ছা এখানে আমরা মুজাফর বিন সাহেবের কাছে আসছে হলো যে সত্যের পথে দাওয়া এর যে শুভ পরিণাম এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আপনি আল্লাহর পথের দিকে দাওয়াত দিন মুর্শিকদের অন্তর্ভুক্ত হবেন না আরেকটা মর্ম আছে আদাল আলা বাসিরা আনা ওমানিতা বানি সুবাহান আল্লাহ ওমানুল মুশেকিন এখানেও সেই দাওয়াতের কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে যে দাওয়াত যে দুই দিকেই হয় যদি আল্লাহর দিকে দাওয়াতটা না হয়ে একটু যদি ব্যতিক্রম দিকে হয় রসুল্লাহ সাল আলাইসাল্লাম সুন্দর একটি পথ এঁকিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন যে হাদিসটি আগে পেশ করেছেন দুয়াতুন আল্লাহ আবে জাহান্ন এ মরবে তার আগে এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে জ্ঞার্থী বলছি যে দাওয়াত দেওয়াটা হলো তহিদের দাবি এবং দাওয়াত থেকে বিরুদ্ধ থাকা হলো এটা মসজিদদের আচরণ এজন্যই আল্লাহ রবাহ বলছেন আলোকাত করতেন দাওয়াল একজন মানুষকে আল্লাহ সঙ্গে সম্পৃক্ত করে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেয়া এবং আল্লাহর মাহবুব আল্লাহর কাছে প্রিয় করে তোলা এই জন্য দাওয়াতের ভূমিকা অপরিসীম এবং বলেছেন তিনি যখন তিনি বলেছিলেনা যে তাদেরকে তাদের সঙ্গে জেহাদ করতে থাকবে এবং চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের মতো মুসলমান হয়ে যায় তখন রসুল করিম সাল্লি আসাল্লাম তাকে এই নির্দেশ দিয়েছিলেন যে নয় এই মুহুর্তে যেহাদ কেতালের সময় যুদ্ধেও তো অবস্থা হতে পারে তারা সহসায় ইসলাম গ্রহণ করবে না তাহলে তুমি তাদেরকে হত্যা করে ফেলবে সেটা নয় বরং তাদেরকে তাদের ওখানে গিয়ে সোম্ম ইলাল ইসলাম এটা কিন্তু অনেকেই একটু আমাকে সময় যেটা হচ্ছে যে অনেকেই সেখানে ভুল করেন সেখানে ভুল করেন মনে করেন যে ইসলাম শুধুমাত্র জুলুম করেছে আক্রমণ করেছে অথচ আমরা দেখা যাচ্ছে ইসলাম করেছে যুদ্ধের মাধ্যমে তরোয়ারের মাধ্যমে সে কথা কিন্তু ঠিক নয় তাই না আচ্ছা এই ব্যাপারে যেটা মুজাফর এখানে বলছিলাম জাহাতুর ফজিলতার ব্যাপারে এই হাদিসা এখানে হাদিসের সংখ্যা আসছে তোমার জন্য লাল উটের চেয়েও এটা বেশি নেকির আমুলাই সংযুক্ত হবে বেশি নেকি হবে এর পরেও একটি বড় একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে যার কারণে লাল কথা বলেছেন এই জায়গাতে মানে এখানে উদ্দেশ্যটা হচ্ছে উঠ নয় উদ্দেশ্য হচ্ছে বড় হচ্ছে আকর্ষণীয় উত্তম সম্পদ উত্তম সম্পদে আল্লাহ কসম করে বলছি উত্তম গুরুত্ব সেখানে উল্লেখ করা যায় আল্লাহ রাসুল্লাহ বলছেন যে ব্যাক্তি আল্লাহর পথে ডাকবে যারা এই দাওয়াতের কারণে যত মানুষ আমুল করবে সমস্ত যত মানুষ তা আমুল করবে যত তারা নেকি পাবে সম্পূর্ণ নে আমিও পাব কিন্তু তাদের নেকিতে কোনো কম করা হবে না সে সাথে সাথে এখানে আর বিষয় উল্লেখ করা যায় যদি এই দাওয়াতটি আল্লাহ এখানে আমি আরেকটা কথা আগে বলে নিতে চাচ্ছি সেটা হলো যে দাওয়াত যে আমরা দিচ্ছি দাওয়াতের মধ্যে যদি দাওয়াত আমরা দেই তাহলে দুনিয়াও আখের আতের কল্যাণ রয়েছে দুনিয়ার কল্যাণটা কি দুনিয়ার কল্যাণটা হলো দাওয়াত আল্লাহাক ওদেরকে যারা দাওয়াত দেননি নিষেধ করেননি সুতরাং দুনিয়ার বিপদ থেকে আমরা বাঁচতে পারি এবং পারলৌকিক জীবনের ই থেকে বাঁচতে পারি ধন্যবাদ আলোচনাটা করতেছিলেন ফিরে আসবো আপনাদের কাছে সময় হলো আসব আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 कत कार्यकी भावे ममिन बंदा निजेटी का इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार রাত সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে যারা আল্লাহ রাস্তায় सम्पद उदाहरण शान सत शीस प्रत्येक आल्ला रास्ते व्यय करें रिटर्न पाए गुण बस भाषा आब्सर हजार परसेंट और को व्यवसाय आप चे बी मुनाफा दी পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম হেদায়ত অর্থ কি এবং কয়েক প্রকার কি হুদা শব্দ অর্থ হলো আর মানে হলো পদ দেখানো পদ দেখানো এটা দুই প্রকার একটা হলো আদালত এরশাদ শুধুমাত্র পদ দেখানো এবং মানুষকে ভালো কথা বলে দেওয়া আর দ্বিতীয় হলো আউফিক ওয়াল ইসাল ইলাল আল মাতলুব গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া এটাও হেদায়ত আর হেদায়তের কথা বলে দিয়ে রাস্তা দেখিয়ে দেওয়া এটাও হেদায়ত তো রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব নাবী রাসুলদের ছিল ওই জন্য আল্লাপাক বলছেন ইনাকাল্লা তাহাদি মান আহবাব जाके था था अपनी जाके ईस्सा ताक के हिदायत करते अर्थात आनी जाके गब्यस्थले पोछाते जाके ईस्सा केदायतर ऊपर चढ़ाते अपनी पद देखा दीतेसूल पाठ हेदायत दिए जे हेदायत रसुलर हाथी छिल पद देखानो और जे हेदायत आल्ला हेदायत छौफिक दान कर जार ही फलेा गया नबी सल्लाहम निजर चाचा আবু তালেবকে হেদায়তেন একজন মোহামিন সে আল্লাহর দিকেই আহ্বান করবে যা নাদের দিকে আহ্বান করবে মানুষকে সৎ উপদেশ দেবে মানুষের কল্যাণ কামনা এটা একজন মোহামিনের অবিচ্ছেদ্য একটা বৈশিষ্ট্য এবং চরিত্র কিন্তু মোহামিন কখনোই পদভ্রষ্টতার দিকে গুমরাহের দিকে কাউকে কোনো পথ দেখাতে পারে না আহ্বান করতে পারে না কিন্তু ইমানে মূল্যবোধ কেউ যদি হারিয়ে ফেলে তখন দেখা যায় যে বিভ্রান্তির কারণ হয়ে পড়ে অনেক সময় নিজের কাজ দিয়ে পথ দেখায় অনেক সময় সরাসরি গুমরাহের দিকে মানুষকে পথ দেখায় এ পর্যায়ে রসুলের কারিম সাল্লাহ আলী রাসাল্লাম সতর্ক করেছেন যে যদি কেউ গুমরাহির দিকে পথ দেখায় তো যারা তারা যেতে তারা যারা পথ করেছে তারা নিজেরা তো নিজেদের অপরাধের বোঝা বহন করবেই পাশাপাশি যাদেরকে বিভ্রান্ত করেছে তাদেরও অপরাধগুলো তারা তা দায়িত্ব তাকে বহন করতে হবে এই জন্য তাদের বিভ্রান্তির কারণ হয়েছিল তো একজন মোহামিন কালকে আমাদের দিন তার কত সতর্ক থাকা উচিত নিজের অপরাধের বোঝাই বহন করা সেদিন কঠিন হয়ে যাবে সেদিন যদি অন্যদেরকে বিভ্রান্ত করে তাদের বোঝাও বহন করতে হয় তো তার চেয়ে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত তো আর কেউ হবে না নিজের পাপ নিয়ে যখন নিজেই হতাশনে বুকেন তখন যখন আপনার এই অসংখ্য অনুসারীদের পাপ আসবে এখানে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে দাওয়াতের মূল্য যে দুইটা বিরত রাখতে হবে মুনকার যেটা কোরআন এবং সহি সমর্থিত নয় সেটাই মুন কাজ আর একজন দায়ী কখনো মুন কাজের দিকে আহ্বান করতে পারে না এটা মানে তার অনুমোদনটা তার জন্য নেই আর এই দুইটা দিক যখন আমরা অবলম্বন করব তখন দেখা যাবে যে শান্তিটা ফিরে আসবে মানুষ কল্যাণটা গ্রহণ করবে অকল্যাণটা করবে মুজাফর মোহসেনকে শুধুও দর্শকবৃন্দ একটা কথা কিন্তু মুজাফর্বিন মোহসেন সাহেবের আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠল যে দাওয়াতটাকে গুরুত্ব দিতেই হবে এটা তৌহিদের দাবি আর যদি না দেন সেক্ষেত্রে যদি ভ্রান্থির দিকে চলে যায় তাহলে কিন্তু তখন আপনার সরাব শ্যাম আপনাকে কোনো মুক্তি দিতে পারবে না অতএব আপনাকে সত্যুর প্রতি থাকতে হবে আচ্ছা আমি জানাব ইউসুফ আবদুল মজিদ সাহেবের কাছে একটু ফিরে আসতেছি ওই যে বর্তমান এই জমানায় যারা আপনার বিভিন্ন পঙ্খিলথার লথার ডাক দিচ্ছে খারাপের দিকে অন্যায়ের দিকে পাপাচারের দিকে ডাক দিচ্ছে তাদেরকে কিন্তু খেয়ামতের মাঠে তো তারা জাহান্নামি হবে। আর তাদের অনুসারে তখন কী বলবে ইয়ালাইনাল পৃথিবীতে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা তার হুকুম অনেকে দেখা যায় শুধু অমান্য করেইখ্যান্ত থাকে না বরং আল্লাহর অবাধ্যতার দিকে আল্লাহর বিরুদ্ধে আচরণে তারা তাদের অন্য মানুষের উদ্বুদ্ধ করে এবং এইভাবে তারা একটা নিজের বিরাট দল তৈরি করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে যারা তাদের অনুসরণ করে তাদের আহ্বানে সারা দেয় তারা মনে করে যে আমাদের দলপতি আছে এই পৃথিবীতে অনেক সুযোগ সুবিধাও তাদের তারা পায় এবং এই সুযোগ সুবিধা আল্লাহর দরবারে গিয়েও তারা পাবে এই ধরনের একটা হয়তো তাদের মনে ধারণা থাকতে পারে কিন্তু আল্লাহ তালা কারীমে যে বিষয়ে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে কাল কেয়ামতের দিন তো তাবে আর মতবো যারা দলপতি এবং যারা অনুসরণ করেছে তাদের গিয়ে কেউ কারোর সাহায্য করতে পারবে না এখন অবশ্য যারা অনুসরণ করেছিল তারা দলপতিদেরকে বলবে আমাদের কিছু সাহায্য তখন তারা বলবে যে রবাহ আলমিন দলপতি যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরকে আপনার ডবল শাসী তারা আল্লা বলবেন যে শাস্তি সবার জন্যই হবে সবার জন্য না বুঝে তারা বলবে আমাদের আজকের এই দুর্গতি আজকের এই সংকট আজকের কঠিন পরিস্থিতি যার আমরা মুখোমুখি হয়েছি এর এটা কেন যদি আমরা আল্লাহ রসুল অনুসরণ করতাম তাহলে তো এই অবস্থার আমাদের মুখোমুখি হতে হতো না তো একটা বিষয় এখানে আল্লাহ বার বার আমাদেরকে স্মরণ করিয়েছেন যারা এরকম দুরাচার এবং পাপিষ্ঠ অপরাধী তাদেরকে অন্ধ অনুকরণে যারা অনুসরণ করবে তাদের জন্য অপেক্ষা করছে তীব্র অনুসূচনা। তারা আল্লাহর দ্বার বাড়ি গিয়ে অনুশোচনা করবে ইয়া আল্লাহ ইতানা আন আল্লাহ আনার রসৌলা ইয়া আল্লাহ ইতানি ই তহাস তোমার আর রসৌল ইসিলা হ্যাঁ রসুলের সঙ্গে কেন আমি রসুলের নির্দেশ কেন আমি অনুসরণ করলাম না রসুলের পথ কেন ধরলাম না এবং কাজে হবে না শুধুও দর্শক কিন্তু আমরা স্পষ্টত জানতে পারলাম যে ওই দিন কিন্তু যারা আপনার আজকে গুনাহের দিকে পাপের দিকে নেতৃত্ব দিচ্ছে এবং গুমরাহের দিকে ডাকছে তারাও সেদিন কিন্তু হাই পাবে না যারা অনুসরণ করছে সেটা বলবে যে আল্লাহ আমরা তো বুঝি নাই ওরা দেখেছিল সেই কৈফিয়ত দিয়েও কোনো মুক্তি পাওয়া যাবে না অবশ্যই তাদেরকে শাস্তি গ্রহণ করতে হবে আচ্ছা আমরা যদি বাস্তব চিত্র দেখি শুধুও দর্শক বৃন্দ তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই জগতে এক একজন শীর্ষ সন্ত্রাসীদের আন্ডারে সন্ত্রাসীরা লালিত পালিত হচ্ছে আর যখন বিপদ আসতেছে তখন কিন্তু ওই শিষ্য নেতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সামান্য পয়সার বিনিময়ের স্বার্থের জন্য যারা কিন্তু এই সন্ত্রাসীদের দলে ঢুকেছে তারাই কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে তাতে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই হচ্ছে আহারাতের এই চিত্রের সামান্য একটি ছিটে পোঁ যদি আমরা এর থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা আর কখন শিক্ষা গ্রহণ করব। শুধুও দর্শকৃন্দু আমাদের হাতে সময় কম জানাব শেখ আমর মাদানী সাহেব আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই যে জগতে অন্যায়ের দিকে যে মানুষ आहानी खुले रखे सतर्क कर छवि रास्त मध्य लटकार दिखे डाका हम से जबान दिए डाके मुख दिए डे नहीं आचरण दिए डाका युवती महिला उलंग रास्ता दिखे हेटे बेड़ा तरी चलाटाईपनार दिखा अपर के बेहनार दिखे डाक एक जो सरको बेदात सा लिप्त हो चलाटाई बेदात दिखे मानुष के आहवान कर देखा देशेषकर जरा समाज जानु धारक बाहक मने अथवा जानस अनुसरण करेत्रे शुद्ध डाक ना आचरणाओ एक डाका अतए तरह आचरण के कारण अने के देखा जा प्रभावित हो সেক্ষেত্রে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে এত সুন্দর বিষয় আলোচনা করতেছিলাম যে দাওতটা কি এবং পথে হতে হবে আমাদেরকে আজকের মতো বৃন্দ বিদায় নিতে হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته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 समर्थन कर डोनेशन जागत पाठान ठिकाना आईआरफ आई अलरय बैंक क्वाड्रानकोड आठचल्लिस क्याथर्पे रोड बार्मिंग हम के पोस्टकोड विच पाउंड नम्बर जीरो डबल वन थ्री टू थ्री जीरो नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डॉलर अकाउंट नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जीरो थ्री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 बर्तमान विश्व हाहाकार समाधान अल्लाह नबी मानस असुस्थ हम देखते जाओ आधुनिक सभ्यत বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিগ্র হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি जानते होले देखुन इी समस्त समस्या समाधान आज रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीटिवी बांगल्